আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল্লুতে বর্ণিত নাবী সাল্লি সাল্লাম সালাত আদায় করলেন রাবি ইব্রাহিম রহমতুল্লা আলাহী বলেন আমার জানা নেই তিনি বেশি করেছেন বা কম করেছেন সালাম ফেরানোর পর তাকে বলা হলো হে আল্লাহ রসুল সালাতের মধ্যে নতুন কিছু হয়েছে কি তিনি বললেন তা কি তারা বললেন আপনি তো এরূপ এরূপ সালাত আদায় করলেন তিনি তখন তার দু পা ঘুরিয়ে কিবলামুখী হলেন আর দুটি সিজদা আদায় করলেন তারপর সালাম ফেরালেন পরে তিনি আমাদের দিকে ফিরে বললেন যদি সালাদ সম্পর্কে নতুন কিছু হতো তবে অবশ্যই তোমাদের তা জানিয়ে দিতাম কিন্তু আমি তো তোমাদের মতো একজন মানুষ তোমরা যেমন ভুল করে থাকো আমিও তোমাদের মতো ভুলে যাই আমি কোন সময় ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে তোমাদের কেউ সালাদ সম্বন্ধে সন্দেহ পতিত হলে সে যেন নিঃসন্দেহ হবার চেষ্টা করে এবং সে অনুযায়ী সালাদ পূর্ণ করে অতপর যেন সালাম ফিরিয়ে দুটি সিজদা দেয়